মানবতার সমাধান <tiny> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক বিন্দু সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের সাথে যে আলোচনা থাকছে সেটা হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলমিনের অধিকার সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিনের অধিকার সব থেকে বড়ো অধিকার যে আল্লাহকে আল্লাহ রব বলে স্বীকার করা দুই নম্বরে আল্লাহ রব্বুল আলমিনকে একমাত্র উপাস্য বলে স্বীকার করা আর তিন নম্বরে আল্লা রবুল আলমিনের অধিকার হচ্ছে আল্লাহ তালা করানা হাদিসে তার যে নাম এবং গুণের কথা বলেছেন সেই নাম এবং গুণগুলিকে বিশ্বাস করা আল্লাহর অনেক নামের কথা কোরআনে আসছে এবং আল্লাহর অনেক গুণের কথা কোরআনে এবং হাদিসে আসছে এগুলিকে বিশ্বাস করতে হবে যে এগুলি আল্লাহর নাম এবং আল্লাহর কোনো নামের বিকৃতি ঘটাতে চলবে না তাই আল্লাহ তা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আসমাউল হোসনা আল্লাহ রবুল আলমিনের অনেক নাম রয়েছে অতএব আল্লাহকে তার নাম দিয়েই ডাকো আল্লাহকে তার সেই সুন্দর নামগুলি দিয়ে ডাকো যে নামগুলি আল্লাহ তালা কোরআনে এবং মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন আল্লাহর কত নাম আছে হাদিস ও কোরআনে আর কোনো সঠিক তথ্য দেওয়া হয়নি যে আল্লাহর এতগুলি নাম আছে হ্যাঁ একটি হাদিসের ভিত আছে যে আল্লাহর নিরানব্বইটা নাম এমন আছে যে ওই নিরানব্বইটা নাম যদি কেউ মুখস্থ করে নেয় তাহলে সে জান্নাতে যাবে তবে এর অর্থ কিন্তু এটা মনে করবেন না যে আল্লাহর কেবল নিরানব্বইটাই নাম আছে না বরং আল্লাহর নাম আরো বেশি আছে আরো অনেক আছে অনেক নাম তো আল্লাহর এমনও আছে যা হয়তো আল্লাহ তার বান্দাদেরকে জানাননি আর এটা জানতে পারা যায় মুসনাদ আহমদের একটা হাদিসের ভিত্তিতে রসুল করিব সাল্লাহ আলী সাল্লাম একদিন আল্লাহর কাছে দুয়া করে বলছেন আল্লাহ ইমনি আব্দুক ইবনু আব্দিক ইবনু আমাতিক একটি রসুল করিম সাল্লাম পড়তে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যখন আমরা কোনো বিপদে কোন দুশ্চিন্তায় ভুগবো তখন এই দুটা আল্লাহর কাছে করলে আল্লাহা আপনার চিন্তা দূর করে দিবেন এই আল্লাহ আল্লাহ আমি আমার ভাগ্য তোমার হাতে মা আদিন ফিয়া আমার ব্যাপারে তোমার ফাইসালা কার্যকর মা আদিন ফিয়া হকমুক আদলুন ফিয়া কাদাউক আর আমার ব্যাপারে তুমি যে ফাইসলা করেছো সেই ফাইসলা তোমার বিচার সুবিচারের ওপরে প্রতিষ্ঠিত করে রেখেছ সেই সমস্ত নামগুলির ওসিরায় আমি তোমার কাছে সোয়াল করছি যে নামগুলি আনজাল যে নামগুলি আল্লাহ তুমি তোমার কোরআনে অবতীর্ণ করেছ কিংবা যে নামগুলি আল্লাহ তুমি তোমার কোন বান্দাকে জানিয়ে দিয়েছো এবং যেগুলি তুমি আমাদেরকে জানাওনি কি দোয়া করছি আল্লাহ আন্তাল কোরআন আল্লাহ গো তুমি কোরআন আমাদের অন্তরের জ্যোতি প্রশান্তির মাধ্যম বানিয়ে দাও কোরআনকে আমাদের অন্তরের প্রশান্তির মাধ্যম বানিয়ে দাওনি দূরীকরণের মাধ্যম বানিয়ে দাও এই দুয়াটা আপনাদের সামনে যে পাঠ করলাম পড়লাম উদ্দেশ্য কিন্তু একটাই সেটা কি যে আল্লাহর নাম যে কত তার সঠিক তথ্য কোরআনে হাদিসে নেয় কেন শব্দ ব্যবহার হয়েছে আল্লাহর এমনও কিছু নাম আছে যে নামগুলো আল্লাহ তার জ্ঞানে গোপন রাখছেন এই নামগুলি আল্লাহ আল্লাহ তার বান্দাদের কাউ কি জানান তো মোট কথা হচ্ছে তৌহিদুল আসমা আ আল্লাহর যত নাম ও গুণাবলী আছে এগুলিকে বিশ্বাস করতে হবে এবং এই নামগুলির ওপর ইমান রাখতে হবে যে এইগুলির নাম আর এই নামগুলির সাথে যত অর্থ আছে সেই অর্থগুলিকে আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহর নাম যেমন মনে করিলেন আল্লাহর নাম রহমান আল্লাহ নাম রাহিম রহমান আর রাহিম রহমান মানে দয়ালু রাহিম মানে পরাম দয়াবান তাহলে বুঝতে হবে যে আল্লাহর এই নাম অতএব কোনো মানুষকে রহমান বলা যাবে না কোনো মানুষকে রাহিম বলা যাবে না বলতে হবে আব্দুর রহমান কিংবা আব্দুর রাহিম কোনতে হবে যে কোনো মানুষকে আমরা অনেক সময় যাদের নাম আবদুল্লাহ বা আব্দুর রহমান বা আব্দুর রহিম আছে এগুলিকে আমরা কি আব্দ শব্দটা বাদ দিই আর বলি রহমান রাহিম আব্দুল সালাম সালাম আব্দুল খালেক খালেক আব্দুল কাদির কাদির বলে ডাকি এগুলো কিন্তু ঠিক নয় কেন কোনো মানুষ কাদির নয় কোনো মানুষ খালেক নয় কোনো মানুষ মালিক নয় তার আগে কিন্তু আব্দ শব্দ সংযুক্ত করে বলতে হবে আব্দুল খালিক আব্দুল মালিক আব্দুর রহমান আব্দুর রহিম তা না হলে ভুল হয়ে যাবে এখানে যে কথাটা আমি বলতে চাইছিলাম সেটা হলো এই যে আল্লাল নাম রহমান আল্লাল নাম রহিম বিশ্বাস করতে হবে যে আল্লাহর দয়া করার গুণ আছে রহমান আর রাহিমের মধ্যে যে অর্থটা রয়েছে সেটা দয়া অতএের দয়া করার গুণ আল্লাহর আছে আল্লাহ দয়াবান এবং আল্লাহ দয়া করেন আল্লাহর আল্লাহ কেউ নেই আল্লাহর মতন দয়াবান কেউ নেই মহান আল্লাহ রবুল আলমিন চব্বিশ ঘন্টা আমরা কোথায় কখন কি পাপ করছি সব দেখতে আছেন কত পাপি কত অন্যায় করছে কত মুজরিম কত রকমের অন্যায় করছে নানা রকমের অন্যায় জড়িত রয়েছে মহান আল্লাহ রবীন্দিন কিন্তু সব দেখতে আছেন কেন কারণ মহান আল্লাহর চক্ষকে ফাঁকি দিয়ে কোনো কিছু করা সম্ভব নয় সব দেখতে আছেন তিনি যদি ইচ্ছা করেন তাহলে সঙ্গে সঙ্গে পাপিকে ধরেন এবং সঙ্গে সঙ্গে তাকে শাস্তা করেন সঙ্গে সঙ্গে তাকে ধরে তার মানে তার খেলাই খতম করে দিতে পারেন কিন্তু আল্লাহ তা করেন না বরং দয়া করেন যে আজকে সে বুঝছে না পরে হয়তো বুঝবে পরে হয়তো ফিরে আসবে পরে হয়তো জানতে পারবে তখন তার আল্লাহ রাবুল আলমিন তাকে হিদায়ত দিবেন বা সে হয়তো ফিরে আসবেন তাই আল্লাহ রাবুল আলমিন কিন্তু চট করে বান্ধাকে ধরেন না তিনি চরম দয়াবান তার দয়া সম্পর্কে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন একদা এক মহিলা ধরা খেয়ে এক বন্দি সালাই বন্দি ছিল মহিলাটা ছটফট করতে আছে ধরাফরি করতে আছে আল্লাহ নবী তার দৃশ্য দেখে সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন যে মহিলাটি এমন করে কেন এত ছটফট করছে কেন এত অস্থির কেন তখন তারা বলছেন হুজুর তার একটি ছেলে ছিল ছেলেটি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে ছেলেটির করতে আছে। ওর ওর কাছে নিয়ে এসে তাকে দিয়ে দেওয়া হলো ছেলেটিকে ধরেছে একবারে বুকের সাথে ধরেছে বুকের সাথে ধরেছে বুকের সাথে ধরে মা আর ছেলে যেমন একে ওপরের সাথে জড়িয়ে পড়ে চিমটিয়ে পরে এইভাবে ধরে আছে আল্লাহ নবী তাদের এই দৃশ্যটা দেখতে আছেন তারপরে সাহাবিদ কে লক্ষ্য করে বলছেন কি মনে করো এই মা তার ছেলে বলছেন হুজুর কখনোই না কোন মা কোনো ছেলেকে আগুনে নিক্ষেপ করতে পারে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তখন বলছেন ওর লেবা দিহি মিন আল্লা রবুল আলমিন তার বান্দাদের জন্য এই মায়ের থেকেও বেশি দয়াবান তিনি বান্দাদের প্রতি যে দয়া করেন এই মায়ের থেকে অনেক বেশি। আমার বলতে আমি এই চাইছিলাম যে আমাদেরকে বিশ্বাস করতে হবে রহমান আল্লাহর নাম আর আল্লাহর নামের সাথে যে জড়িয়ে আছে দয়া আল্লাহ রবুল আলমিন পরম দয়াবান অনুরূপভাবে আল্লাহ রবুল্লা আলমিনের নাম কদ্দুস কদ্দুস মানে পাক ও পবিত্র আল্লাহ পাক ও পবিত্র থেকে আল্লা রকে কোন দুর্বলতা অলসতা কোন রকমের কোনো আল্লাহ বলে দিয়েছেন তার ব্যাপারে লোদ হোসেন ওয়ালা নদ হোসেন আতুন ওয়ালা নব্বুল আলমিনকে তন্দ্রা এবং নিদ্দারা স্পর্শ করতে পারে না তো আল্লাহ হচ্ছেন দোষ মুক্ত হুম যাবে মানুষ এটা দুর্বল গুণ নিদারা মানুষের আসবে তন্দ্রা মানুষের সারবে কিন্তু এই দুর্বল গুণ আল্লাহর মধ্যে থাকতে পারে না তাই আল্লা রবুল আলমিনকে যাবতীয় দুর্বল গুণ থেকে এবং যাবতীয় ত্রুটি থেকে মুক্ত বলে মনে করতে হবে আল্লাহর উদ্দোষ নামের এটাই হচ্ছে অর্থ এখন একটুকু বিরতি নিচ্ছি সাথে থাকুন আবারও আসব ইনশা আল্লাহ ত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 প্রতি বুধবার সন্ধ্যা ষাটটায় বাংলাদেশে সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে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 প্রতি শনিবার রাত আটটায় বাংলাদেশে ও রাত সাড়ে সাতটায় ভারতে বলছিলাম আপনাদের কাছে যে আল্লাহ রব্বুল আলমিনের নাম কুদ্দুস এই কুদ্দুস নামের অর্থ হচ্ছে যে আল্লাহ তালা নানা রকমের দোষ থেকে মুক্ত অথবা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন নানা রকমের দোষ ত্রুটি থেকে মুক্ত অনুরূপ আল্লাহ রবুল আলম নাম কয়ুম সব কিছুর ধারক আল্লাহ চিরঞ্জীব সব কিছু ফানা হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে জালালি সাথে জড়িত রয়েছে যে আল্লাহ হচ্ছেন চিরজীব আল্লাহ হচ্ছে কাইম কাই মানে হচ্ছে তিনি ধারক তিনি প্রতিষ্ঠিত আছেন আর আল্লাহর প্রতিষ্ঠিত থাকার ব্যাপারে তিনি অন্য কারো প্রয়োজন বোধ করেন না কেমন মানে এই নয় যে আল্লাহ প্রতিষ্ঠিত থাকার ব্যাপারে কোন সৃষ্টির সাহায্যের দরকার না দুনিয়াতে যত মানুষ আছে দুনিয়াতে যত জিন আছে। এরা যদি মনে করলেন পাপি হয়ে যায় এরা সকলেই যদি পাপি হয়ে যায় তাতে কি আল্লাহর কোনো ক্ষতি হবে এরা সকলেই যদি মোদটা পরে পর হয়ে যায় তাতে কি আল্লাহর কোনো লাভ হবে না আমি যদি ভালো হয় ভালো আমার জন্য আমি যদি খারাপ হই খারাপ আমার জন্য তাই হাদিসে কুদ্সির মধ্যে আসছে আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা আল্লাহ বলেছেন। কি বলেছেন আল্লাহ বলে আমার বান্দারা তোমরা যত জিন আছো তোমরা যত মানুষ আছো তোমাদের পূর্বে যত গেছে এবং যত আসবে তোমরা সকলেই যদি একজন মুত্তাকির মতন মুতী হয়ে যাও একজন মুতির মতন মানে সবাই যদি তোমরা মোত্তাকি হয়ে যাও সবাই যদি পরিনদার আর কারণে আমার ইন আউ্বের ইনসাকুম জিন্দক সারু যদি তোমাদের পূর্বেকার পরেকার যত ই আর যত জিন আর যত মানুষ তোমরা যদি একটি মানুষের মতন সবাই পাপি হয়ে যাও সবাই বেইমান হয়ে যাও সবাই অনাচারে লিপ্ত হয়ে যাও তোমাদের অনাচারে লিপ্ত হয়ে যাওয়ার কারণে আমার রাজত্ব থেকে আমার এই মূলকে থেকে কোনো কিছুই কমবে না তারপরে আল্লাহ রবুল আলমিন এই হাদিসের কুৎসির মধ্যে আরো বলছেন আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস হাদিসে কুত্তি বলা হয়েছে আল্লাহ তা বলছেন যে তোমারা যত জিন আছো তোমরা যত মানুষ আছো পূর্বে কার পরে কার তোমরা সবাই যদি একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার কাছে কিছু চাও আর তোমাদের সকলকেই যদি আমি তোমাদের চাহিদা মতো আমি দিতে থাকি তাহলে আমার কাছে যা কিছু আছে সেই ধনুভাণ্ডার থেকে ততটুকু পরিমাণও কমতে পারে যতটা পরিমাণ কমে যখন কোনো একটা সইকে সমুদ্রের মধ্যে প্রবেশ করালে সেই ছুঁয়ের ডগে সেই ছুঁচের ডগে যতটা পরিমাণ পানি আসে ততটুকু পরিমাণ ছাড়া আমার রাজত্ব থেকে কোনো কিছু কমবে না আমার যেটা বলার উদ্দেশ্য ছিল সেটা এই যে আল্লাহ রুম কিন্তু আল্লাহর এই কাই আল্লাহ বাহক তার জন্য তিনি নিজেই ধারক বাহক বরং তিনি সব কিছুকে বা ধারণ করে আছেন মানে আল্লাহর নির্দেশ ছাড়া কেউ প্রতিষ্ঠিত থাকতে পারে না আমি আপনি আকাশ পৃথিবী চাঁদ সূর্য যা কিছু পৃথিবীতে আছে সব কিছু প্রতিষ্ঠিত আছে কার হুকুমে আল্লাহর হুকুমে সমুদ্র বইছে কার হুকুমে আল্লাহর হুকুমে সব কিছু প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে তিনি হচ্ছে ধারক এইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহর রব্বুর আলমিনের নাম হচ্ছে যে তিনি খালেক খালেক মানে সষ্টা মানে তিনি সৃষ্টি করেছেন তিনি ছাড়া আর কোনো সষ্টা নেই তিনি মালিক মালিক মানে তিনি মালিক তিনি ক্যামতের দিনের মালিক তিনি দুনিয়ার মালিক তিনি আমার মালিক তিনি পৃথিবীর সমস্ত মানুষের মালিক আকাশকে এক হাতে ধারণ করবেন জমিনকে এক হাতে ধারণ করে বলবেন আনাল মালিক আমি বাদশাহ আমি সম্রাট আর বলো আজকে দুনিয়ার বাদশারা সব কোথায় আছে তো আল্লাহ রবুল আলমিনের যত নাম আছে আর সেই নামগুলির সাথে যত গুণ জড়িত আছে যত সিফাত জড়িত আছে এই গুণগুলিকে আমাদেরকে বিশ্বাস করতে হবে আর এই নামগুলির সাথে যে অর্থ জড়িত আছে সেই অর্থগুলোকে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ মানে সৃষ্টি তিনি করেছেন মালেক তার নাম হয় অতএব মালিকানা একমাত্র আল্লাহর এবং তিনি হাইয়ুম তিনি কাইম তিনি হচ্ছেন কদ্দুস এই সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলমিন অতএব এগুলি আল্লাহর নাম এই নামের সাথে কোনো রকমের কোনো বিকৃতি সৃষ্টি করা যাবে না সুরা তাহার মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ রহমান তিনি ছয় দিনে সৃষ্টি করার পরে আরশে সে সমাসীন হয়েছেন কোথায় আছেন আরো সে আছেন আরস কোথায় সপ্তাহের ওপরে আরশ কত বড় আমরা জানি না আল্লাহর একটা আড়স আর একটা কুরসি কুরসিটির কথাটা কিন্তু আল্লাহ তালা সুরা বাকার সেই সুরা বাকারাতে একটা আয়াতি আছে যেখানে আল্লাহ আসমানো জমিনকে পরিব্যক্ত করিয়াছে ঢেকে আছে তার মানে আল্লাহর কুরসিটা আসমানো জমিনের থেকেও বড় কুরসিটা কি তাপসির কিতাবে বলা হচ্ছে ম দোমাই কুরসিটা হচ্ছে আল্লাহর পা রাখার জায়গা তাহলে যে জায়গাতে যে জিনিসের ওপরে আল্লাহ পা রেখেছেন সেই জায়গাটা আসমানো জমিন থেকে বড় আর তাহলে আল্লাহর কুরসিটা যদি আসমানো জমিন থেকে বড় হয় যার ওপরে আল্লাহ পা রেখেছেন তাহলে ওই জিনিসটা কত বড় হবে যে জিনিসটার উপরে আল্লাহ সমাসীন আছেন এটা কিন্তু কোরআনে হাদিসে আমাদেরকে জানানো হয়নি তবে আমাদের অনুমান বা আমাদেরকে মেনে নিতে হবে যে আড়স বিশাল বিরাট যা হয়তো আমরা নিজের জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারবো না অনুরূপ যে আর আল্লাহ আছেন বিশাল মহান সেই আল্লাহকে আমরা আমাদের নিজের জ্ঞান দিয়ে এবং তাকে নিজের জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারবো না তাহলে এখানে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে আল্লাহ সব জায়গাতে থাকেন না বরং আল্লাহ সাত আসমানের উপরে একটি আড়স আছে আর সেই আড়সের ওপরে আল্লাহ আছেন আল্লাহ নবীর জামানাই একজন সাহাবি এসে আল্লাহ নবীকে বললেন হুজুর আমি আমার বাড়ির একটা বান্দি আছে ওটাকে আমি মুক্ত করে দিতে চাই আল্লাহ নবী বললেন যে আচ্ছা ঠিক আছে ওকে আমার কাছে নিয়ে এসো আমি পরীক্ষা করে দেখবো সে না মোমিনা নয় তারপর সেই মহিলাটাকে আল্লাহ নবীর কাছে নিয়ে আসা হলো আল্লাহ নবী সেই মহিলাটাকে জিজ্ঞাসা করে বললো আইন আল্লাহ বল তো আল্লাহ কোথায় আছে তখন সেই মহিলাটা আকাশের দিকে আঙুল তুলে বললেন যে আল্লাহ আকাশে আছেন আল্লাহ আকাশে আছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সেই সাহাবিকে লক্ষ্য করে বললেন যে তুমি একে মুক্ত করতে পারো ইয়ে মোমেনা এ বিশ্বাসী এ বিশ্বাস করে যে আল্লাহ আকাশে আছেন তো ভাই আমার কথা হচ্ছে যে এ কথা বলা যাবে না যে আল্লাহ সব জায়গাতে আছে আপনি বলুন মোহাম্মদ রসুল্লা সাল্লাম যেদিন হিজরত করলেন হিজরত করার দিনে সবাই আমরা জানি ইতিহাসের কেতাবে হাজিছে লিপিবদ্ধ আছে যে আল্লাহ রসুল স্বর নামক একটি গুহার মধ্যে গিয়ে আত্মগোপন করেছিলেন আবুবার কাছে করে নিয়ে সেই গুহার মধ্যে আত্মগোপন করে আছেন এমতো অবস্থায় কাপেররা খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গেছে সেখানে পৌঁছে গেলে আল্লাহ রসুল সাল্লামের সাথে আবু বাকর ছিলেন আবু বাকর ভয় পেয়ে গেছেন যে হয়তো আমাদেরকে দেখে দিবে হয়তো আমাদেরকে দেখে দিবে তিনি ভয় পেয়ে গেছেন আল্লাহ রসুল আল্লাহ এখন হেরা তো খুঁজতে খুঁজতে এখানে চলে এসছে তখন আল্লাহ নবী কি বললেন ইন আল্লাহ হে আবু বাক তুমি চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন আচ্ছা বলুন তো ভাই কেউ কে কথা বিশ্বাস করবে যে আল্লাহ তাদের সাথে থাকা মানে ওই গুহার মধ্যে আল্লাহ তাদের কাছে বসেছিলেন ওই গুহার মধ্যে তাদের সাথে আল্লাহ ঢুকেছিলেন যে আল্লাহ আমাদের সাথে আছেন তার মানে হচ্ছে আল্লাহর জ্ঞান আমাদের সাথে আছে আল্লাহর পর্যবেক্ষণ আমাদের সাথে আছে দেখা দেখাশুনা আমাদের সাথে আছে আল্লাহর মহাফিদ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সব রক্ষা আমাদের সবকিছু দেখতে আছেন আমাদেরকে তিনি রক্ষা করবেন তিনি আমাদের সুরক্ষণ নেই যখন পারি পারি দেবার কোন গেছে। তখন তিনিও বলেছিলেন যে খবরদার ঘাবড়িয়ে যেও না আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আমার সাথে আছেন সাইয়াহ দিন তিনি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রাস্তা বাতলিয়ে দিবেন আমাদেরকে যাওয়ার পথ করে দিবেন অতএব সেখানেও আমাদের লক্ষণীয় হচ্ছে যে মোসা আল্লাহ আল্লাহ ছিলেন না বা মনে করবে না এই ধারণা দিল থেকে মুছে দিবেন যে আল্লাহ সব জায়গাতে আছে জিনা আল্লাহ সব জায়গাতে নেই আল্লাহ কিন্তু আরো আছে আল্লাহর জ্ঞান সব জায়গাতে আছে আরো কত বড় তা কিন্তু আমরা জানি না কত ছোট তা কিন্তু আমরা জানি না যে আল্লাহর আড়সটা কত বড় এবং কত ছোট কত বিশাল তার ধরন গঠন কি তার আকার সম্পর্কে জানা কথা আর ইস্তোয়া মালুম বল কেই মজহুল কিন্তু সেই আরসটা কেমন কত বড় কত ছোট এটা কিন্তু কারো জানা নেই বল ইমান বেহা ও আজীবন আর এই ওপরে ইমান আনা আমি এই চাইছিলাম যে আল্লাহ রব্বুল আলমিনের গুণাবুলির মধ্যে এটা গুণ আর এটা আল্লাহর অধিকার যে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে মহান আল্লাহ রবুল আলমিন আরো সে থাকেন তার একটা আড়োস আছে সেখানে আল্লাহ রবুল আলমিন সমাসীন আছে অনুরূপভাবে। বলেছিল আল্লাহর হাত দুটি বাঁধা আল্লাহ যেন ভালো খরচা করে না বরং তাদের হাতই বাঁধা আর তাদের এই কথার কারণে তারা অভিশপ্ত হয়েছিল তাদের উপরে অভিসম্পদ বর্ষণ করা হয়েছিল আল্লাহর হাত দুটো উন্মুক্ত হাত আল্লাহর হাত বাঁধানে এই কোরআনে আয়ের থেকে বুঝতে পারলাম যে আল্লাহর দুটি হাত আছে তবে আল্লাহর হাত কেমন আল্লাহর হাত কত বড় আল্লাহর হাত কি ধরনের তা আমরা জানি না কোন সৃষ্টির সাথে আল্লাহর হাতের তুলনা করা যাবে না আল্লাহর হাত ওই রকমই যেরকম হাত হোয়া আল্লাহর জন্য উপযুক্ত এটাই আমাদেরকে মানতে হবে এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে এখান থেকেই বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু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 IRFI, UK जकत दामाते BIC उ तीन शून्य शून्य शून्य आठ तीन सोफ्टीआईसी जि tv e. पाठेल कर the students of Islamic international school welcome all of you assalamu <laughs>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 ওয়াট লিটল ওয়ান্ডার্স এট দ্য বেস্ট শিশুরা প্রতি বুধবার সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা ভারতে পিস বাংলায়